ম বিসমুল্লাহমানি জিব মহতরম সদর মঞ্চ উপবিষ্ট প্রখ্যাত মুহসর কুরআ নক্ষত্র নক্ষ আল্লাম। মৌলানা আবহানিফ নসারি সাহেব দামাকাত ইসলাম। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে মুক্ত করে আরামের বিছানাকে ত্যাগ করে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ तर नैसारेह सहरा सबा मिले जो धन्यवाद दी तक कम हो जाए दर््ला जान त दिन खादेम हिसेबी कबुल कर शुदू कथ महानल्लापा कुरआने करीम एक कुरि कुरमान के दीते चेहरा आसमान ग्रहण करते जमीन के दीते चेहसी जमीन ग्रहण करते पारे पहाड़ के दहाड़ ग्रहण करते कुरान मानस ग्रहण कर प्रश्न हो जोन पहाड़ ग्रहण करते जमीन ग्रहण करते बड़ आसमान से आसमान ग्रहण करते এই কুরআন মানুষ কি করে গ্রহণ করলায় বলা হয়েছে যদি কোরআন কে আমি পাহাড়ে নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পাই পাহাড় রেজা রেজা হয়ে গেছে দশে গেছে ধ্বংস হয়ে গেছে যেই কোরআন পাহাড়ে রাখলে পাহাড় যায় পাহাড় রেজা রেজা হয়ে যায় পাহাড় ধ্বংস হয়ে যায় সেই কোরআনের বাচ্চা তার সিনার ভিতরে কি সাত বৎসরের বাচ্চার সিনার ভিতরে কি হবে কোরআন আল্লাহ পাক এর কালাম আল্লাহ পাক जलाली तर कलम जला जलाली आल्ला सूर्य तैयारी सूर्य जलाली सूर्य जख उठे सूर्यर आलोते मानुष मध्य जला बरा सूर्य दिखे मानुष चुप तुले तकई सूर्य मध्य मानुष का सारा शरल কিন্তু এই সূর্যের জালালি তা চন্দ্র গ্রহণ করে, বেলা যখন চন্দ্র উঠে তখন সূর্যের আলু থেকে চন্দ্র করে যখন। যখন সেই জমিনের মধ্যে দেয় তখন চন্দ্রের আলোতে মানুষ বসলে আরাম লাগে গায়ে জ্বালা করে না শরীর থেকে গা মের হয় না কথা কথা जलाली चंद्र हल जमाली सूर्य जलाली तापस जमाली चंद्र ग्रहण कर जमीन मध्य निक्षेप करूटा जेमन तेजा ठंडाई परिणत हो अल्ला कलम हलो जलाली সেই কালাম রহমাতের কালাম আমাদের দেশে অনেক লোকজন বৃদ্ধ বয়স বাজারঘাট করে আপনাদের এলাকার একজন মানুষ একবারে নব্বই বছরের বুড়া কিন্তু আমার মতো পঁচিশ কেজি তো এরকম বুড়া এই ব্যাগ তো পঁচিশ কেজির ব্যাগ তো সে বহন করতে পারে না কোন রকম দোকান থেকে বের ফিরে দরজার মধ্যে দাঁড়ায় দেখে যে তার ২২ বছরের একটা ছেলে ওদের সঙ্গে দেখা না করে আমি পারব না ব্যাগ বহন করেন কোন রকম বাইর করে রাস্তার মধ্যে মিশে নিয়ে দেখে তার ২০ বছরের আরেকটা ছেলে হিডেও বাজারে ঘুরতেছে ওই ডাক দেখ হৃদ হৃদ বড় ভাইদের কে বললাম আমার লোন পয়সা এখন বুড়ার রাগ বাড়বো না কম্ব কোন রকম বাজারের বেগ লয়া বাড়ির গেইটের মধ্যে আসছে বুড়া কালের একটা ফুলা মাত্র আড়াই তিন বছর বয়স এরকম বুড়া কালে অনেকে ছেলে পেলাম বাড়ির উড়ানে খেলাধুলা করতেছে বাড়ির গেট দিয়া যখন দেখছে কইয়া দূর দিয়া যায় আব্বারে দর্শন বেগে দর্শন কারণ আব্বা যদি কিছু না থাকে কই থাকবে মাথার মধ্যে দিয়ে দিব তো কি করবো বেগ সাইড এ লইছে কোলে লয়া দি দে আব্বা এটা বরুজন বাবা বাবা বাবা এটা তুমি পারবা না এরকম দুই আড়াই তিন বছর ছেলে যদি কিছু চায় সুমা দিলে মানে ফুলার বাপ মানে কোন অবস্থাতেই মানে না মূল দুপিয়া মূল দুপিয়া যুগ বর্ষে বাদশা আকবরের দরবার বাচ্চা বলতেছে আমাকে আল্লাহ করতে সবাই দাবি আপনি পূরণ করতে পারবেন একটা জিনিস আমি পরীক্ষার জন্য দেখা যেতে পারি আপনাকে শুরু দুই আড়াই তিন বছরের বাচ্চা যদি গরো থাকে মোল্লাদ সার আমাকে আপনার সঙ্গে তর্ক করে লাভ নেই কৃষক কর্মের জন্য আপনি বাপ হন আর আমি আড়াই বছরের ভোলা হইলাম ঠিক আছে বাচ্চা সিংহাসনে বসা বাপ আর আড়াই বছরের ফোলা বসেছে গ্রি আমার ছেলেটা কি সাই দেখতো কয়েকজন যায় হ্যাঁ আপনি কি চান কি চান যখন কইস একটা হাতি দেন জল একটা হাতি দেন একটা ভাতি লাইনা ফাতিলেন তো খেলাধুলা করছে ফাতিলার খেলা শেষ এখন বাচ্চা কুকুরি এখন একটা হাতে আইনা দেন ঝুল দিয়ে আইনা দেন তাড়াতাড়ি দেন মরে গেলাম দেন বাদশা ডাক দিয়ে একটা দাবি গেল আমার দরবারে কত হাতি পুরী হয়েছে তাড়াতাড়ি একটা হাতি নেওয়া হাতি হের সামনে হাতিটার সূত্রের মধ্যে মরে গেলাম ধ্যান জলদি বাদশা সিং থেকে নাইমা আইসা হের তান্দা হাতের দূরে তোর মতো ফুলা যদি দু একটা একজনের থাকে তাহলে তার বারটা তুই আর কিছু চাইছ কোন অবস্থাতে যখন সে মানে না বাবা ব্যাগে দৈরা হের মাথার উপরে দিছে সারাদিন হে বাস বাস দৈ দৈরা রাখিয়া হ্যা যেমন মনে করে যে মাথা দিছে না হইলে কোন রকম লাগে লাগে করমালির মা দৌড়ে আইসা যে খালি দরজায় দাঁড়াইছে আরে আমরা কিন্তু যে কয়েছে ব্যাগ নিয়ে আইসে করমালির মার আর হুশ নাই দুর্দা আইসা ব্যাগে দরছে বাচ্চাটা লাভ দিয়ে আবু আব্ব কত ঘুমাইছ এই কথা কইয়া বাচ্চাটা করো বলেন মা বেটান শোনো দুনিয়ার মানুষের আস সেই কোরআন গ্রহণ করতে পারে নাই সেই কোরআন যদি তোমাদের মাতার উপর সেরে যান তোমরা যাইতে শেষ হয়ে যাইতে আমি আল্লাপ তোমাদেরকে কোরআন দি আমার কুদ্রতি হাতের দ্বারা তোমাদের মাতার উপর এই শেষ কথা আমার কোরআন যেদিন থেকে নাজিল ওই দিন থেকে বিরোধিতা শুরু কথা হজরত মৌলানি সাহেবকে সাক্ষী রেখে বলতে চাই আমার নবীর চল্লিশ বছরের ভিতরে হজরত সিদ্দিক নয় উমর নয় হজরত উসমান নয় হজরত আলী নয় সুয়াল নয় আঙ্গুল দিয়ে দেখায় করিত এই এরকম বালা মানুষ আমার বাপদাদা জীবনে দেখছেন আমার নবীর দেখায় করিতো এরকম বালা মানুষ বাপদাদা দেখে নাই সবাই কাছে রাসুল বালা মানুষ কিন্তু হুজুরের কাছে যখন কোরআন হয়েছে তখন ওই মিটিং এর মধ্যে বসা যুবক মানুষ তো মুরব্বীদের সামনে বেশি কথা কয় না আবু জাহেল ডাক দিয়ে কয় তার মাথাটা যদি কেউ কাটে আমার কাছে দিতে পারে একশো লাল ও পুরস্কার সম্পদ নাই এক বেলা খেলে আরেক বেলা খাইতে পাই না আমরা দাঁড়া আর কেমন করি বন্দি করে রাখছি এই মানুষটার মাথা খাইতে যদি একশো টাকা পুরস্কার দিবেন ঘোষণা করেন তাহলে শক্তিশালী মানুষের লোক লাগলে তখন কি দিবেন দেখা করা নিষেধ বাজার গাছ পৌঁছানো নিষেধ কিনা বেসা নিষেধ সবকিছু নিষেধ চুপে চাপে একজনের মুসলমান আল্লাহ হুসুরের সঙ্গে দেখা করিয়া আসতেছে রাস্তায় করস হয়েছে করস করছরি ভিতরে জিজ্ঞেস করছেন উমর ইসাধি দিলা তার মাথা কাঠার কি প্রয়োজন কি কারণ কি দুশ্মনী তার সাথে উমর ইবনুল খাত্তার পর তার সাথে কোন দুশ্মনী নাই এর চাইতে ভালো মানুষ আমাদের সমাজে নাই তবে যদি দুশ্মনী হয়ে থাকে তাই এলে বিশ্বাস করবা কিনা জানিনা তার মাথা কাটতে কাটিয়ে আনতে চাইতেছ তোমার গড়ে কিন্তু কোরআন ঢুকছে না আসতে কয় আশেপাশে মাঠে যেমন আসবে আমি দুনিয়া জীবিত থাকতে আমার গড়ে কোরআন ঢুকবে কইলে কি লোকটা ওইটাকে বিশ্বাস হয় না বলে না তাইলে তোমার বইনার ভগ্নিপতির গড়ে যায় খবর বইনার বগ্নিপতি কোরআন ভিতরে ঢুকায় বলছে একটু পরে কাত আগে লই বকিলবুতির দরজার কিতাব কোরআনের তীর উমর ইবুল খতাবের দেহের মধ্যে আঘাত করতে শুরু করেছে طَهَا مَا أَنزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَى إِلَّا تَذْكِرَةً لِمَنْ يَخْشَى تَنْزِيلًا مِمَّنْ خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الصرا وإن تجهر بالقول فإنه يا عالم السر واخفى الله لا اله الا الله حضرت عمر ابن خطاب বাইরে তারাধরা শুনতেছে কুরআন শরীফ ডাককা লাগাইতে শুরু করছে মন ধরে মনে বক্তাসে ভিতরে ডুববে না এখান থেকে কি বাগবে বাগদেবাদেই পর্যন্ত আসছস আজকে আর ভাগা যাবে না কোরআন এর কাছে গ্রেফতার হওয়া লাগবে আল্লাহ আল্লাহ দরজার মধ্যে নাম হইলো উম্মে জামিল ডাক নাম فاطمه উস্তাদার শামির একটু চুপ করুন চুপ করুন দিখলই ক্যাটা আসে জমানার হালত ভালো না আওয়াজ না খা বাড়ি যেই দেখছে দিককে স্বামী আর উস্ত দুইজন দেখো তাড়াতাড়ি আপনারা দুইজন লুকায় যান সর্বপ্রথম দরজাটা আমি খুলবাই যদি কোনো আক্রমণ করে প্রথম আক্রমণের শিকার আমি হব। দরজা খুলছেন ফাজরত সাবধান সবকিছু বাহির থেকে শুনছি আর সব বুঝছি সাবধান যেই কিসে সাবধান বা যদি বুজা থাকে আর শীনে থাকে জিজ্ঞেস করতেছে কেন জিজ্ঞাস করা কোনো দরকার আমার বায়ের সাথে আমার সাথে একটু পরামর্শ করার প্রয়োজন মনে করলি না বোন ফাতেমা ডাক দিয়া বলে ভাই শোনো এটা ইমান তাল মাল্লার ব্যাপার হাত দিয়ে মারতে শুরু করছেন হাতের মায়ের শেষ পাউ দিয়ে মারতে শুরু করছেন তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বাইরে আরম্ভ করেছেন রক্তাক্ত অবস্থায় পড়ে গেছেন আল্লাহ আল্লা পাকের খেলা তোমার টস্করে ডাক দিয়া কাতিমা কি পড়তেছিলে আমি কি একটু দেখতে পারো হাত উঠে দোয়া করে নিল্লাম দুই উমরের এক উমর মুসলমান বানায় ইসলামকে শক্তিশালী করে দাও যে দোয়া করতেছেন দুয়ার তীর মনে হয় বাইরের অন্তরের মধ্যে একশন করে ফেলছে ফাতেমা তাকে দেখে দুই গাল বায়া ফানি জর্নার মত জরতেছে ওমর ডাক দিয়ে বলে আর আল্লাহ ইলাহা ইল্লাহ ফাতেমা ডাক দিয়াকে প্রথম সাক্ষীরা আমার ঘরে বৈশে দিস দুই নম্বর সাক্ষীরা চলের কদমের উপর দিবা চলো ডাক এটা দরবারে নব আমি আল্লাহর নবীর পাহারাদার কার পাহার আস্তে কার কারাদার নবীর পাহারল্লার নবির সুন্নতের পাহরাদা কথা মনে থাকবে আমরা মুসলমান আল্লাহর নবীর সুন্নতের পাহরাদার ফতে ম হয়েছে আল্লাহর মক্কাই প্রবেশ করেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহর নবীর যারা নির্যাতন করেছে হজরত যারা নির্যাতন করেছে যারা নির্যাতন করেছে নির্যাতন করেছে নির্যাতন করেছে সমস্ত নির্যাতনের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কিন্তু মূর্তি রসুল রাখে নাই সমস্ত মূর্তি হাইকোর্ট হাইকুদার সুপ্রিম কোর্টের সামনে পুরো দেশে মূর্তি নাই আমেরিকা গেলাম সেখানে নাই ব্রিটেন গেলাম সেখানে নাই ইউরোপে গেলাম সেখানে নাই সত্তর বছরে মুসলমানের দেশেই থাকবে না কে কে রাজি আছেন হাত রক্ত দেওয়া সেই সুতরাং পাহারাদার যখন পাহারাদারি করে রাত্রের বেলা বাজারের মধ্যে ডুবছে গাড়ির লাইট দিকে মাথা বাই করে দেখায় তখন খেয়ে শান্তি হোক ঠিক না বেঠিক দুরমারে এরপরে যদি ওখানে যদি ডাকায় ঢুকে যদি কোন ঘরে ডুবতে যাই কিছু যদি করতে চাই তাহলে হে বুধ আগের থেকে হাত ফল গোটায় বয়ে দেয় কথা কয় আমরা আল্লাহীর দিনের পাহারাদা মার্চ মাসের না তারিখ দুই হাজার তেরো আট তারিখ আসারের নামাজের পরে টেলিফোন পাইলাম মুফতি জসীম সাহেব বলছি হাটাচারি থেকে হুজুর আমার সামনে বসা আপনাকে হুজুর স্মরণ করছেন বাংলাদেশের লমাইকার আমাকে হুজুর ডাকছেন আগামীকাল সকাল নয়টায় পরের দিন দৌড়ে গেলাম নয় উপস্থিত হইলাম দশটায় মিটিং শুরু সাড়ে আমি তাদেরকে আহ্বান করেছি এই বাইশ দিনের ভিতরে বাংলাদেশে আমি আর মোলানুর হুসেন কাশিমী সাহেব আর ওলামাইদ্দুর ফারি লোকজনকে খবর দিছি এরপরে হরতাল আহ্বান করে প্রশাসন হলো যদি গাড়ি ঘোরা চালু থাকত যদি গাড়ি চালু থাকত যদি মূর্তি সেখান থেকে প্রসারণ করানো হয় আল্লাহ আহমদ শফি যদি আবার ডাক দেওয়া লাগে আপনারা কথাবার্তা হইতেছে আরে দিক আরোশ থেকে জিব্রাইল আমের ডাক দিকে জিব্রাহ জলদি যাও আমার হাবিবের দরবারে দরজাটা খুললে আল্লাহ খাতা বাইছে দরজা খুলো হুজুর হয়ে গেছে জানে নাকি কাঁদতে কাঁদতে যাই দরজা খুলছে উমরি বোন খাতার ভিতরে প্রবেশ করছে রাসল ডাক দিয়ে কি মনে করি পরিবর্তন করে দিয়ে দরবারে নবের যে সমস্ত ছিলাম সেই জায়গায় সর্বপ্রথম ইসলামের আল্লাহ বলন্দ হয় ওই জায়গা থেকে নারায় শুরু আর না রায় রেসালতের স্লোগান করতে গিয়ে শুরু হয়েছে আমি জানিনা গুলা জানলে উনি কইব ওই কারণ আমার জানো তুম ইব্দুল খাতাবু করে আসছেন আইসা জিজ্ঞেস করতে আসছে এখন কি করা লাগবে হুজুর বলে নামাজ পড়া লাগবে হজরতমর কুজুর নামাজ কি যিনি ইসলামী আল্লাহ আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আল্লাহরায়ন করেন হজরতমর ইন খাতার হুজুর তা তো বুঝলাম এতদিন এই গড়ের ভিতরে বাস্তবায়ন করেছেন আমি আপনার দলে আসছি এখন কোন নাই বুধ না । আমি আসার না আসানো দরজা আমি দেখি আবু সহ মক্কার কোন আবু জাহেল সাহেব আবু জাহেল মাথারা কেটে লইছে হজরত উমর ইবনুল খতাব ডাক দিয়া আবু জেহেলা সাহিবা মক্কার কাফের মুশেকরা ভালো করে শুনে রাখো এখন থেকে উমর ইবনুল খতাব আর দলে নাই রাস্তায় বাধা দিতে মেহরবানি করে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আইস বিধবা হওয়ার ঘোষণা দিয়ে আইস বাচ্চাদেরকে ইতিম বানাইবার ঘোষণা দিয়ে খাব বিরোধিতা করতে যায় গ্রেফতার হয়েছে আমার ভাইয়েরা শেষ কথা আমি আপনাদেরকে বলবো গ্রামে গঞ্জে যে যেখানে আছেন কোরআন কে ধরে কোরআন কে ধরে আজকে সতেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অন্তত সতেরানব্বই পার্সেন্ট তালাশ করলে পাওয়া যাবে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কোরআন করা জানে না অফিস আদালতে আছে কোরআন করা জানে না বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন আজকের মাহ ফিল থেকে একটা পান করেন একটা সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা যুবকের আমাদের এই অঞ্চলে আল্লাহ পাক সবাই কি তো আমি আপনাদের কাছে ক্ষমান প্রার্থী আমার ভাইজানের কাছে ক্ষমান প্রার্থী আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন আমি আলাইনে বল আসসালামাইকুম রহমতুল